মুসলিম উম্মার বেশি ক্ষতি সাধন করেছে এ কারণে মুনাফিকদের ব্যাপারে বিস্তারিত বর্ণনা করেছেন কারণ কুফাররা প্রকাশ্য শত্রু তারা প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে এসে দাঁড়ায় কিন্তু মুনাফিকরা হচ্ছে গোপন এবং প্রতারণামূলক চক্রান্তের নকশা আঁকে আমরা যদি প্রথম যুগের মুসলিমদের মধ্যে আভ্যন্তরীণ ফিতনাগুলোর দিকে তাকাই ইসলামের ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই সবগুলোর পেছনে মুনাফিকদের হাত ছিল এমনকি এই সমস্ত মুনাফিকেরা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 কবরের আজাব কিংবা হাসুরের দিনের দুঃখ যন্ত্রণা ইত্যাদি ভোগ করার পরও তাদের বেশ কিছু গুণা রয়ে গিয়েছিল এবং এই সমস্ত কারণে তাদেরকে গুণা থেকে মুক্ত করার জন্য অবশ্যই জাহান নামে কাটাতে হবে এবং অনেক ধরনের পাপকর্ম রয়েছে যার কারণে তাদেরকে ইমান আনার পরেও এই ধরনের নিয়তি বা জাহান নামে অবস্থান করার মতো দুর্ভাগ্যবরণ করতে হবে যার মধ্যে থেকে আমরা বেশ কিছু কারণ ইনসাল্লাহ উল্লেখ করব এবং এই সমস্ত কারণগুলোর জন্য কোরআন এবং সুন্নাতে সুনির্দিষ্টভাবে সতর্কীকরণ করা হয়েছে এবং এই বিষয়ে আমরা রেফারেন্স বই হিসেবে শাইখ ওমর আল আসকার সুনকে জান্নাত এবং জাহান্নাম এই কিতাবটি ব্যবহার করেছি এবং সেখানে তিনি খুব সুন্দরভাবে এই বিষয়গুলোকে দলিল সহ উপস্থাপন করেছেন যার এক নম্বরে রয়েছে ভ্রান্ত আকিদার ফিরকাসমূহাম বলেছেন ইহুদিরা একাত্তরটি দলে বা ফিরকাতে বিভক্ত হয়েছে খ্রিস্টানরা এবং আর এই মুসলিমবর্তী উম্মাগুলোর থেকেও ইহুদি এবং খ্রিস্টানদের থেকেও বেশি সংখ্যক ফিরকায় বিভক্ত হয়ে পড়বে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন রকম আহ বিষয়ে ফিখের মাঝহাবের ব্যাপারে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 অথচ এটা ইসলামের একেবারে মৌলিক বা আকিদাগত একটি বিষয় যে সর্বশেষ নবী এবং তারপর আর কোন নবী আসবেন না অথচ কাদিয়ানিরা নতুন নবীর উপরে ইমান এনেছে এবং এ কারণে তারা এই সমস্ত গোমরাহি বিভ্রান্ত ফিরকার মধ্যে অন্তর্ভুক্ত এবং তারা হচ্ছে জাহান্নামী একই ধরনের আরেকটি ফিরকা হচ্ছে বাহাইয়া এমনকি এই ফিরকার লোকেরা কয়েক বছর আগে তারা নিজেরাই আলাদা একটি ধর্মের ঘোষণা দিয়েছে যার ফলে তাদেরকে আর কোনোভাবেই ইসলামের সাথে সম্পর্কযুক্ত করার কোনো সুযোগ নেই আরেকটি বিষয়ে এখানে পরিষ্কার করা প্রয়োজন সেটা হচ্ছে এই হাদিসটির অর্থ এই নয় যে মুসলিম উম্মার বেশিরভাগ লোকই জাহান্নামি তিহাত্তরটি ফিরকার মধ্যে বাহাত্তরটি ফিরকায় জাহান্নামে প্রবেশ করবে এর অর্থ এটা নয় যে উম্মার বেশিরভাগ মানুষই জাহান্নামে প্রবেশ করতে যাচ্ছে কেননা উম্মার বেশিরভাগ মানুষ তারা সাধারণ মানুষ বিশেষজ্ঞ নন তারা কোন বিশেষ কোন ফিরকার অনুসরণ করেন না তারা আল্লাহ এবং তারা সুদের ইমান আনেন মসজিদে গিয়ে সালাদ আদায় করেন এবং কোন বিশেষ পরিচয় বহন করলেও তারা কোন নির্দিষ্ট ফিরকার অংশ হিসেবে গণ্য হন না তারা সালাদ আদায় করেন জাগাত প্রদান করেন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন এবং ইসলামের মূল নীতিমালা সমূহ মানার চেষ্টা করেন এমনকি তারা ওই সমস্ত বিভ্রান্ত ফিরকার কোন ভ্রান্ত আকিরাও পোষণ করেন না প্রাসঙ্গিকভাবে আরেকটি বিষয় জানান রয়েছে সেটা হচ্ছে যে হাদিসটি বলছে না যে বাহাদুর ফিরকা চিরদিনের জন্য ঝান থাকবে বরং এর মধ্যে কিছু কিছু ফিরকা রয়েছে যারা চিরকালের জন্য জাহান নামে থাকবে এবং কিছু ফিরকার লোকজন থাকবে যারা একটি অস্থায়ী সময়ের জন্য অবস্থান নম্বর অযোগ্য এবং দুর্নীতি বিচারক। একটি হারিসের সাল্লা বলেছেন তিন শ্রেণীর বিচারক আছেন যাদের মধ্যে দুই শ্রেণী বিচারক জাহান নামী আর বাকি এক শ্রেণী জান্নাতে যাবে এই দুই শ্রেণীর এক শ্রেণী হল ওই সমস্ত বিচারকগণ যারা সত্য জানা সত্ত্বেও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 পুখারী এবং মুসলিমের হাদী রাস্তা বলেছেন যে ব্যক্তি আমার নামে মিথ্যা কিছু আরোপ করবে সে জাহান নামের আগুনে তার আসন বানিয়ে নেবে এখানে জাল রচনা করার কথা বলা হচ্ছে কি যদিও সেটা কোন ভালো অর্থ বহনকারী হাদিস হয়ে থাকে আর জাল হাদিস প্রচার করা এটাও সমপর্যায়ের পাপ না হলে অত্যন্ত বড় একটা গুনাহের কাজ এবং এই কারণে আমাদেরকে হাদিস বলার ক্ষেত্রে প্রচার করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত হচ্ছে অহংকার বা কিবর এই শব্দটি অহংকার শব্দটির আরবি শব্দ কিবর কিবর থেকে এসেছে এবং এটি খুব একটি গুণা রাসুল সাল্লাম বলেছেন যার অন্তর বিন্দু পরিমাণ কিবর থাকবে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখানে এমন কোন অন্তরের কথা বলা হচ্ছে না যে অন্তরটি অহংকার একেবারে পরিপূর্ণ বরং এমন একটি অন্তরের কথা বলা হচ্ছে যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে কিন্তু সে জাননাতে প্রবেশ করতে পারবে না কাছে সাল্লা কথা শোনার পর একজন সাহাবি বললেন অনেক মানুষ তেমন রয়েছে যারা চায় যে তার কাপড়টা ভালো হোক জুতাটা ভালো হোক এবং রাসুল্লাহ সাল্লা সেই সাহি জিজ্ঞাসা করলেন যে এটা কি অহংকার কিনা অনেক মানুষ তারা ভালো পোশাক পরে নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য জুতা ভালো হোক কাপড় ভালো হোক এটা অহংকার হবে কিনা রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন আল্লাহ সাহায্য হচ্ছেন সুন্দর তিনিও সৌন্দর্যকে পছন্দ করেন অর্থাৎ আপনি যদি ভালো জামাকাপড় পরিধান করেন এতে কোন সমস্যা নেই এটা অহংকার নয় এরপর রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন এই কিবর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 কোন কারণ ছাড়া কাউকে হত্যা করা অনেক বড় গুনের একটি কাজ। আল্লাহ মোহাম্মদৌল্লাহ এই কারণে জাহান ঘোষণা দিয়েছেন আল্লাহ মোহাম্মদৌল্লাহ কোরআনে বলেন যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করবে তার শাস্তি জানান্না যাতে সে স্থায়ীভাবে ভাবে থাকবে তার উপর আল্লাহর ক্রোধ এবং অভিসম্প আল্লাহ তার জন্য শাস্তি নির্ধারণ করে রেখেছেন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 আল্লাহ মোহাম্মদ কুরআনে বলেছেন যে সুদের কারবার করবে তার জন্য শাস্তি চাহান না এমনকি রাসুদুল্লাহ সাল্লাম যে সাতটি বড় গুনাহের ব্যাপারে সতর্ক করেছেন তার মধ্যে একটি হচ্ছে এই রিবাহ বা সুদ কাজে এই সুদকে কখনো ছোট করে দেখার কোনো সুযোগ নেই আলাস মোহাম্মদ কুরআনে বলেছেন অতঃপর যদি তোমরা এক না করো তবে আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাওয়া এখানে আলোসহ বলছেন যে ব্যক্তি সুদের কারবার করবে তাকে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার জন্য আলোসবাদ দিয়েছেন এবং এই ব্যাপারে এই আয়তের ব্যাখ্যায় ইবনে আব্বাস রদিউ তিনি বলেন কিয়ামতের দিন সুদক্ষোর ব্যক্তি প্রবর্ত থেকে শয়তানে আচ্ছন্ন ব্যক্তির মতো উঠে আসবে শয়তান যাকে মোহগ্রস্ত করে নিয়েছে যাকে আসর করে নিয়েছে এই ধরনের একজন ব্যক্তির মতো সে উঠে আসবে সুদিকারবার ব্যক্তি এবং ফেরেজ তারা তাকে অস্ত্র শস্ত্র প্রদান করবেন এবং বলবেন আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে অত্যন্ত বড় একটি গুণ এই গুণটি বর্তমানে দেখতে পাই যে সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং মানুষ এটাকে কোনো গুন মনে করছে না সারা বিশ্বের মানুষ এখন সুদের সাগরে ভাসছে সাত নম্বর মানুষের সম্পদ আত্মসাত করা অন্য কারো সম্পদকে আত্মসাত করার বিষয়ে জোর করে জবরদখল করা অন্যায় ভাবে আত্মসাত করার বিষয়ে আলোচনা ইনতি রবি وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا وَمَنْ يَفْعَلْ ذَٰلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَٰلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا هَي إِمَانْ دَرْغَنْ تُمْرَا اَكِي اَبْرِي شَمْفَدْ عَنْنَائِ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 এবং আমাদের উচিত এই সমস্ত জালিম এবং স্বৈরশাসক থেকে অত্যাচারী ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা এবং তাদের কাজকর্মকে কোনো ধরনের সমর্থন প্রদান না করা আর যদি এর পরও আমরা তা করি তাহলে আমাদের জন্য রয়েছে আল্লাহ আহামতাল্লাহর সতর্ক বাণী যেখানে আল্লাহ সুবাহ বলছেন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 নিরাপত্তা বাহিনীর সদস্য যারা কিনা এই সমস্ত অত্যাচারী শাসককে টিকিয়ে রাখে তাদের জন্য এটা অত্যন্ত বড় একটা হুমকি এবং তাদেরকে এই ঘটনা থেকে আমরা জানিয়ে দিতে পারি তুমি শুধুমাত্র তাদের একজন অংশই নও বরং তুমি নিজেও একজন জালিম নয় নম্বর কারণ যার কারণে আল্লাহ এবং তার রাসুলের ওপর ইমান আনার পরেও মানুষদেরকে জাহান নামে প্রবেশ করতে হবে সেটা হচ্ছে পোশাক পরিধান করার সত্ত্বেও যে সমস্ত মহিলারা নগ্ন কাসিয়াত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 যেখানে রাসুল্লাহ সাল্লাহিস্লাম বলেছেন একজন মহিলা জাহান প্রবেশ করবে একটি বিড়ালের জন্য আরেকজন খাবার করেনি যার ফলে বন্দী অবস্থায় সেই বিড়ালটি একসময় মারা গেল এবং এই কারণে আলাসম তাল্লাহ তাকে জাহান নামে নিক্ষেপ করবেন একটি প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করার জন্য বিপরীত দিকে আরেকজন মহিলার কথা রাসুলাম উল্লেখ করেছেন যে কিনা প্রবেশ করবে কেননা সে একটি কুকুরের প্রতি পিপাসার্থ কুকুরের প্রতি সদয় আচরণ করেছিল করেছিল এবং তাকে তার পিপাসা মিটাতে সাহায্য করেছিল পানি পান করিয়েছিল যার কারণে আলোচনা সেই মহিলাটিকে জান্নাতে প্রবেশ করাবেন কাজে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে আলোচনাতলার সৃষ্ট জীবের প্রতি আচরণ ভালো আচরণের জন্য পুরস্কার সর্বোচ্চ হতে পারে জান্নাত আর মন্দ আচরণের জন্য পুরস্কার বদলে পেতে হবে শাস্তি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 যার কারণে একজন ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের ওপর রিমাণ আনার পরেও জাহান নামে প্রবেশ করবে সেটা হচ্ছে পার্থিব উদ্দেশ্যে দিনী ইল অর্জন করা কোন একজন ব্যক্তি সে কোরআন শিখছে ফিখ কিংবা শরিয়া অধ্যয়ন করছে কিন্তু তার এই ইলম অর্জনের ফলাফল জাহান নামে যাওয়া কিভাবে রাসুল্লাহ সাল্লা বলেছেন যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন একটি পথ পারি দেয় রসুমতালা তাকে জান্নাদের জন্য পথ সহজ করে দেন অথচ এই ব্যক্তিটি সে পুরস্কার হিসেবে লাভ করল জাহান্নাম সে কোরআন শিখেছিল পিক শিখেছিলেন কিন্তু ফলাফলে সে জাহান্ন এদের মূল কারণ হচ্ছে হচ্ছে এরা এমন সব লোক যারা উদ্দেশ্যে কোরআন অন করে দিনের উপার্জন করার জন্য যেন তারা একজন ভালো বক্তা হিসেবে খ্যাতি অর্জন করতে পারে মানুষকে নেতৃত্বের আসনে বসতে পারে ইত্যাদি দুনিয়া বিদেশ সবকিছুর মূল উদ্দেশ্য ছিল দুনিয়া যার কারণে আখিরাতে তারা পাবে শাস্তি এবং তাদের জন্য স্থান হবে জাহান্নামে এবং মূল হাদিস যেখানে রাস্হাম বলেছেন যে ইল দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা হয় আল্লাহ সন্তুষ্টিকে অন্বেষণ করা হয় যদি কেউ সেই ইলকে পার্থিব সিদ্ধির জন্য শিক্ষা করে তাহলে সে জান্নাতের সুবাস পাবে না অর্থাৎ সে জান্নাতের ধারে কাছে যেতে পারবে না কেটে ফেলা এক ধরনের গাছ যেটা আরব ভূমিতে তন্মায় এবং হাজিস্টি আবুদাউদ্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 এই গাছটিকে কর্তন করেন তাহলে এর জন্য আপনাকে শাস্তি হিসাবে জাহান নামে যেতে হবে এবং আমরা দেখতে পাই যে আরব ভূমিতে এই বৃক্ষটির ব্যাপারে রাসুলাম বলেছেন যেখানে এমনিতেই খুব কম পরিমাণ গাছ থাকে অধিকাংশ এলাকা মরুভূমি সেখানে একটি বৃক্ষ যখন প্রাণীদের প্রাণীদেরকে খাদ্যের যোগান দিচ্ছে প্রতীককে ছায়া দিচ্ছে সেখানে বিনা কারণে এই গাছটি কেটে ফেলা অবশ্যই একটি বড় অপরাধ এবং এর জন্য শাস্তি হিসাবে রাসুল্লাহাম বলেছেন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 এবং যে কারণে এখানে অনন্তকাল শব্দটি ব্যবহার করা হয়েছে যদিও আমরা জানি যে যে কোন একজন ব্যক্তি যে লাহ এর উপরে মৃত্যুবরণ করবে সে একসময় ঠিকই জাহান্নাম থেকে বের হয়ে আসবে এবং জান্নাতে প্রবেশ করবে কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি যে আত্মহত্যা বা এই বিষয়টি কতটা জঘন্য এবং বড় একটি গুণা এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবাণীতে আমরা জাহান্নামের অংশটি আলোচনা শেষ করলাম এবারে ইনশাল্লাহ আমরা জান্নাতের অংশে চলে যাচ্ছি সর্বপ্রথম জানতে কে প্রবেশ করবেন জান্নতে সর্বপ্রথম যিনি প্রবেশের অধিকার লাভ করবেন তিনি হচ্ছেন মুহম্মদ রাসুল্লাহ সাল্লাহ আনাস ইমনি মালিক রাজিউ সালাম থেকে বর্ণিত সোহি মুসলিমের একটি হাদিসে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন হাসরের দিন অন্যান্য আম্বিয়াকিরামের উম্মাতের চেয়ে আমার উম্মাই হবে সবচেয়ে বড় আর আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করা আঘাত করব মানুষের বিচারের কাজ শেষ হওয়ার পূর্বেই তিনি জান্নাতে জান্নাতবেশ করবে। এবং যে এই সমস্ত হাদিসগুলোকে বর্ণনা করেছি অধিকাংশ এবং মুসলিমের কেননা বুখারী এবং মুসলিম এই বিষয়ে এত পর্যাপ্ত পরিমাণ রয়েছে যে আমাদেরকে অন্য কোন হাদিসের গ্রন্থের দিকে যাওয়ার খুব একটা প্রয়োজন পড়েনি এবং দুর্বল হাদিসগুলোকে আমরা তখন কেন উল্লেখ করব যখন আমাদের জন্য যথেষ্ট পরিমাণ হাদিস রয়েছে আমরা যেটা বলছিলাম যে সর্বপ্রথম জান্নাত প্রবেশ করবেন রাসুল্লাহ সাল্লাহাম রাসুল্লাহ সাল্লাহ মুসিমের আরেকটি হাদিসে বলেন যে আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলব রাসুল্লাহ তার দরজাকে তিনি খুলতে বলবেন জান্নাতের যিনি প্রহরী ফেরেসা তিনি বলবেন প্রশ্ন শুনে তিনি বলবেন কে আপনি রাসুল্লাহ সাল্লাহাম বলেন আমি বলবো মুহাম্মদ দারোয়ান বলবেন বা জান্নাতের প্রহরী বলবেন আমি তো এটাই আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে আর কারো জন্য এই দরজাকে না খুলে দেই। অর্থাৎ জান্নাতের দরজায় যেই ফেরেস্তা প্রহরী বছরের পর বছর ধরে এই দরজাকে পাহারা দিচ্ছেন তা তাকে আল্লাহ নির্দেশ দিয়ে রেখেছেন যে সর্বপ্রথম যেই ব্যক্তির জন্য তুমি এই দরজাকে উন্মুক্ত করে দিবে তিনি হচ্ছেন মুহম্মদ রাসুল্লাহ সালাইস্লাম এবং মুহম্মদ সাল্লাহ আলাইস্লাম ব্যতীত অন্য কারো যেন এই দরজা যেন না খোলা হয় মোহাম্মদ সাল্লাহাম যখন সর্বপ্রথম ব্যক্তি হিসেবে জান্নাতে প্রবেশ করবেন তখন তাকে অনুসরণ করবেন আরো এক লক্ষ চব্বিশ হাজার তারাও জান্নাতে প্রবেশ করবেন এবং পর মধ্যে প্রথম প্রবেশ করবেন কে সুনান আবু দাউদের একটি হাতিসের দিকে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাব আবু হুরাইরা রাতাম থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা বলেছেন আমার হাত ধরে জিব্রাইল আমাকে জান্নাতে নিয়ে যান এবং আমার উম্মা যেই দরজা দিয়ে জাননাতে প্রবেশ করবে সেটা আমাকে দেখান তিনি বলেন এটা সেই দরজা যা দিয়ে আপনার উম্মাহ জান্নাতে প্রবেশ করবে আবু এই বর্ণনাটি শুনে তিনি বললেন ইয়া রাসুল্লাহ যদি আমিও আপনার সাথে তা দেখতে পেতাম যদি আমিও আপনার সাথে তা দেখতে পেতাম রাসুল্লাহ সাল্লাম বললেন হে আবু বকর আমার উম্মতের মধ্যে তুমি সর্বপ্রথম জাননাতে প্রবেশ করবে এখানে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে এই উম্মতের মধ্যে যিনি সর্বপ্রথম জাননাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আবুবকর রাতিল এবং তিনি হচ্ছেন পূর্ববর্তী সমস্ত উম্মতের মধ্যে প্রথম ব্যক্তি অর্থাৎ আবুবকর আলীতুল্লাহ আম্বিআই কেরামের পর সর্বপ্রথম মানুষ যিনি জানাতে প্রবেশ করবেন এবং এর কারণ আমরা দেখতে পাই আরেকটি হাদিস থেকে যেখানে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আম্বিআকরামের পর মানব জাতির মধ্যে সবার থেকে উত্তম ব্যক্তি হচ্ছেন আবু বকর রাতিউত এবং এরপর যারা জান্নাতে প্রবেশ করবেন তারা হচ্ছেন এই উম্মতের মধ্যে হতে সত্তর হাজার জন মানুষ আবুবকর সিদ্দিক অনুসরণকারী দলটি হবেন মুসলিমদের মধ্যে সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবেন সেই দলটি মুসন আহমদে বর্ণিত হারিজে রাসু সালাম বলেন জনকে সুযোগ দিয়েছেন যারা জান্নাতে প্রবেশ করবে কোন ধরনের হিসাব ছাড়াই সুতরাং এরা হচ্ছে সেই সমস্ত বাছাইকৃত অল্প কিছু মানুষ যারা এই মুসলিম উম্মার মধ্যে নির্বাচিত ব্যক্তি যাদেরকে আলোচনা মহাতালা সত্তর হাজার সংখ্যাকে এবং তারা জান্নাতে প্রবেশ করবে তো কাজে কি এমন বৈশিষ্ট্যের অধিকারী থাকবে তারা যার কারণে তারা জান্নাতে প্রবেশ করবে সত্তর হাজার জন কোনো হিসাব নিকাশ ছাড়াই এর কারণ হচ্ছে তারা তাদের সবকিছু দিয়ে এক আলাদার উপরে তারা স্থাপন করেছে সংখ্যা নিয়ে তিনি খুবই খুশি ছিলেন কিন্তু সময় মুসলিমদের জন্য সবচেয়ে ভালো বিষয়টি এ কারণেই রাসুল্লাহ সাল্লাম চেয়েছিলেন যে বিনা হিসেবে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের সংখ্যা যেন আরো বেশি হয় আমরা দেখতে পাই মুস্তারে আহমদে বর্ণিত আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেছেন এই উন্মতের মধ্যে প্রতি একজন ব্যক্তির সাথে আরো সত্তর হাজার জনকে বিনা হিসেবে জান্নতে প্রবেশ করার সুযোগ দেবেন অনুমতি দেবেন তাহলে আমরা দেখতে পাই সত্তর হাজার প্রত্যেকের সাথে আরো সত্তর হাজার জন ব্যক্তি অর্থাৎ সংখ্যাটি দাঁড়াচ্ছে মোট এই সংখ্যাটি এসে দাঁড়াচ্ছে চারশো মিলিয়ন মানুষ যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারেন এবং আল্লাহ এরপর বিনা হিসেবে জান্নাতে প্রবেশকারীদের সংখ্যাটিকে আরো বাড়িয়ে দিলেন এবং আল্লাহ বলেন আমি আমার তিন অঞ্জলি পরিমাণ অতিরিক্ত মুসলিমকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবো রাসু আসলাম তাই সবসময় সাহাবাদেরকে বলতেন যে তাদের সবচেয়ে ভালো আমল করতে যেন তারা ওই সত্তর হাজার জনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন পত্তর হাজার জন যারা বিনা হিসাবে জান্মানে প্রবেশ করবেন তাদের পরবর্তী যেই দলটি জান্নাতে প্রবেশ করবেন সেই সম্পর্কে মুসলিমে বর্ণিত একটি হাজি থেকে আমরা জানতে পারি আবু আব্দুল রহমান বর্ণনা করছেন আমি একবার আবদুল্লা ইবনে আমর ইবুল আল আস রাজিউল তালহুমা তার সাথে বসেছিলাম এমন সময় তিনজন ব্যক্তি তিনজন লোক সেখানে আসলেন এবং তার এসে বললেন আল্লাহি আল্লাহর কসম আমাদের নিকট কোনো কিছুই নেই না কোন খাদ্যদ্রব্যের মজুদ না কোনো আরোহণ করার মতো প্রাণী কিংবা কোন ধন সম্পদ তাদের এই কথা শুনে আবদুল্লাহ তিনি বললেন আমি তোমাদের পছন্দনীয় যে কিছু করতে প্রস্তুত আছি তোমরা যদি আমাদের কাছে আস তাহলে আল্লাহ তোমাদের জন্য প্রাপ্য যা রেখেছেন আমরা তোমাদেরকে তা প্রদান করব যদি তোমরা চাও আমি তোমাদের অবস্থার কথা খলিফার নিকটে তুলে ধরতে পারি অথবা তোমরা চাইলে সবরও করতে পারো ধৈর্যও ধারণ করতে পারো এবং এ প্রসঙ্গে আব্দুল্লা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন তিনি বললেন কারণ আমি দরিদ্র সালামিন্নাতের পথে তারা ধনী মহাজির চাইতে চল্লিশ বছর অগ্রগামী হবেন এই কথা শুনে তারা বললেন আমরা সবর করলাম ধৈর্য ধারণ করলাম এবং আমাদের কোন কিছুর প্রয়োজন নেই দরিদ্রীন মহাজিরদের মধ্যে যারা নিঃশ্ব দরিদ্র ছিলেন তারা ধনীদের চেয়ে কিভাবে চল্লিশ বছর অগ্রগামী হবেন এবং এই বিষয়ে আল হাকিম থেকে বর্ণিত আরেকটি হাদি রয়েছে তিনি বলেন যখন মহাজির ইনরা যাবেন তখন সেখানকার ফেরেস্তারা প্রবেশ দ্বারে যারা রক্ষী হিসেবে ভূমিকা পালন করছেন তারা অবাক হয়ে যাবেন কেননা তখনও বিচার দিবস কার্যক্রম চলছে বিচার দিবস তখনও সমাপ্ত হয়নি এর মধ্যেই কিনা তারা জান্নাতের দরজায় এসে করা নাড়ছেন এ কারণে এত দ্রুত মহাদিরিনের দলটিকে ফেলসারা জান্নাতের দরজা আশা করবেন না তাই তারা অবাক না যার জন্য আমাদের হিসাব দিতে হবে আমরা আমাদের তরবারিগুলো আমাদের ঘরে কাঁধে বহন করতাম এবং আমরা আল্লাহর জন্য মৃত্যুবরণ করেছি এই হাদিসটির অর্থ হল পুনরুত্থান দিবসে যে বিষয়গুলো মানুষের জান্নাতে প্রবেশ করাকে এবং জাননাতে এই জন্য অপেক্ষাকে বিচার দিবসীয় অবস্থানকে দীর্ঘায়িত করবে তাদের মধ্যে একটি হচ্ছে ধন সম্পদের হিসাব নিকাশ প্রদান করা অন্য আরেকটি হাতিস থেকে জানা যায় রাসুসাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কোনো আদম সন্তানের পা নড়বে না যতক্ষণ না তোমাদেরকে পাঁচটি প্রশ্ন করা হবে এবং এর মধ্যে দুইটি প্রশ্ন হলো তুমি কিভাবে তোমার সম্পদ অর্জন করেছিলে এবং তুমি তোমার অর্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছিল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 বিচার দিবসে সম্পদসালীদের অনেক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে কারণ তাদের হিসাব নেওয়ার মতো সম্পদের পরিমাণ হবে অনেক বেশি আবু হুরাই বলেন বলেছেন আমরা সর্বশেষ উম্মত কিন্তু বিচার দিবসে আমরাই থাকব সর্বপ্রথমে এবং আমরাই সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করব মুসলিমের প্রণীত হাদিস এবং আলাস মহাতালা সর্বোত্তম উম্মতকে সংরক্ষিত রেখেছেন শেষ সময়ের জন্য শেষ সময়ের জন্য এবং তারাই হচ্ছেন সর্বশেষ উম্মত রাসুদুল্লাহ সাল্লা উন্মত এবং এই কারণে নবী রাসুল্লদের মধ্যে অনেকে কেউ কেউ রাসুদুল্লাহ সাল্লা উম্মত হওয়ার ইচ্ছা পর্যন্ত প্রকাশ করেছিলেন্লাহ আমাদেরকে এই বিরল সম্মান দান করেছেন অথচ আমরা এটাকে অনেকটাই সহজাত হিসেবে গণ্য করে থাকি যেন এটা আমাদের প্রাপ্য অথচ আলাহ সুম্লা এর মাধ্যমে আমাদেরকে অনুগ্রহ করেছেন আমরা শেষ নবীর উন্মত হয়েছি দরজার সম্মুখীন তারা হবে সেই দরজাগুলো কেমন হবে তাদের জন্য উন্মুক্ত থাকবে যার দরজা চিরস্থায়ী এক জান্নাত জান্নাতের সেই দরজাগুলো গুলো জান্নাত বাসীদের জন্য এবং সে উত্তম আবাসস্থির জন্য সাফল্যের স্থান জান্নাত আরও বলেছেন যারা তাদের প্রতিপালককে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা সেখানে এসে পৌঁছাবে জান্নাতের দরজা পূর্ব থেকে উন্মুক্ত দেখতে পাবে যখন তারা সেখানে পৌঁছাবে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 এই অভিনন্দন এই অভিবাদনকে আমরা তুলনা করতে পারি সেই কঠোর তিরস্কারের সাথে লজ্জা অপমান এবং ব্যর্থতার সাথে যেটা জাহান্নামবাসীদের জন্য সংরক্ষিত তাদেরকে বলা হবে জাহান্নামের দরজায় প্রবেশ করো তোমাদেরকে তিরকাল এখানে থাকতে হবে অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট বিপরীত দিকে জান্নাতীদের সবচেয়ে বড় সাফল্যের দিন হবে যখন তারা জান্নাতের দরজার সামনে এসে উপস্থিত হবে। কাজেই সেই তীব্র আনন্দের দৃশ্যটি আমরা কল্পনা করতে পারি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 শীতের দীর্ঘ রাত্রিতে কিয়াম করা ইবাদত করা এবং সেই সমস্ত ভাইদের সাথে বসা যারা কথা বলার সময় বেছে নেয় সর্বোত্তম শব্দগুলোকে অনেকটা ফলের ঝুড়ি থেকে ফল বেছে নেওয়ার মত তাদের কথা যাতে কোনো ধরনের অশ্লীলতা থাকবে না অভিসম্প থাকবে না এবং তারা কোন অপ্রয়োজনীয় কথাবার্তাও বলবেন না এবং রাসুল্লাহ জানাতের দরজাগুলো সম্পর্কে তিনি আরো বলেছেন যে ব্যক্তি সালাদ আদায়কারীদের অন্তর্ভুক্ত হবে তাকে সালাতের দরজা থেকে আহ্বান করা হবে আর যে মুজাহিদিনদের অন্তর্ভুক্ত হবে তাকে জিহাদের দরজা থেকে আহ্বান করা হবে যে হবে দানশীল উদার দাতা তাকে দাতাদের দরজা থেকে আহ্বান করা হবে যে রোজাদারদের আহ্বান করা হবে আসুলাম যখন এই কথাগুলো বলছিলেন তখন আবুবকর সিদ্দিক রাজিউল্লানহ তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি কোন বিষয়টি চিন্তা করছিলেন সুভান আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাহাবাগন সবসময়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 প্রত্যেকটি দরজা থেকে আবু বকর সিদ্দিক তাদের দরজা দিয়ে প্রবেশ করার জন্য আমরা জানি যখন কোন একজন ব্যক্তি বাজারে যায় এবং তখন বিক্রেতারা অনেক ধরনের জিনিসপত্র সাজিয়ে বসে থাকেন এবং প্রত্যেকেই আপনাকে তার দোকানে যাওয়ার জন্য আহ্বান করতে থাকেন সুতরাং একইভাবে জান্নাতের ফেরেস্তারাও আউু বকর সিদ্দিক রাজিয়া তোলানহুকে তাদের দরজার দিকে আহ্বান করতে থাকবেন যেন সেই দরজা দিয়ে প্রবেশ করার মাধ্যমে সেই নিষ্পাক ফেরেস্তাগণ তারা সম্মানিত হতে পারেন সম্মান লাভ করতে পারেন এই কারণে তারা আবহাওয়া দিক রাজির তদন্ত তাদের দরজা দিয়ে প্রবেশ করার জন্য আহ্বান করতে থাকবেন সুমাহ আল্লাহ আলসু এই সৃষ্টি মানুষ এই মানুষের মধ্যে আলসু মাল্লা সম্ভাবনা দিয়েছেন সেই হতে পারে সৃষ্টির শ্রেষ্ঠ অথবা এই মানুষের মধ্যে আশঙ্কাও রয়েছে সৃষ্টির নিকৃষ্টতম হওয়ার জন্য এতটাই নিকৃষ্ট কিছু কিছু মানুষ তারা পশুর থেকেও অধম হয়ে যায় এবং তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তারা গবাদি পশুর নেয় না তারা এর থেকে নিকৃষ্ট অথচ যদি আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি তাহলে আমাদের মধ্যে সম্ভাবনা রয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ স্থানগুলো লাভ করার এবং আমরা দেখতে পেলাম আবু বকর সিদ্দিক রাজিয়া দলান জান্নাতের ফেরস্তারা তারা আহ্বান করতে থাকবেন নিষ্পাপ ফেরেস্তারা আহ্বান করতে থাকবেন এবং এভাবে মানুষদেরকে চেয়ে উঁচু মর্যাদায় করা হবে। আটটি দরজা যদি ব্যক্তি জান্নাদের আটটি দরজা দিয়ে প্রবেশ করতে চায় তাহলে দুইটি পদ্ধতি আছে এক নম্বর উবাদ সামিত রাজি উত্তাহ বলেন রাসুল্লাহ সাল্লা বলেছেন যে ব্যক্তি বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ভিন্ন আর কোন ইলাহ নেই তিনি এক এবং মোহাম্মদ সাল্লামাম তার বান্দা ও রাসুল আর নিশ্চয় ইসা আল্লাহর বান্দা তার বান্দির পুত্র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 আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ভিন্ন আর কোন ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লা বান্দা ও রাসুল তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয় সেই ইচ্ছে করলে এর যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে এটি হচ্ছে এই হাদিসে আপনি দেখতে উল্লেখিত দুটি হাদিসেই শাহাদা এর বাক্যগুলো রয়েছে সুতরাং এই বাক্য এই কালিমার তাৎপর্য অনেক অনেক বেশি কিন্তু কোন একজন ব্যক্তি শুধুমাত্র মুখে উচ্চারণ করাই তাকে এই মর্যাদা দেওয়ার জন্য যথেষ্ট নয়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 পঞ্চাশ হাজার বছরের অপেক্ষা এটা সমাপ্ত হওয়ার পূর্বেই যারা জাননাতে প্রবেশ করবেন তারা কারা অথবা ইতিমধ্যেই জাননাতে কারা প্রবেশ করেছেন এক নম্বরে আছেন আশিদ এবং দুই নম্বরে আছেন অল্পবয়স্ক শিশু যারা শিশু অবস্থাতে মৃত্যুবরণ করেছেন এবং তিন নম্বর কারা ইতিমধ্যেই জান্নাতে ছিলেন তারা হচ্ছেন আদম এবং হাওয়া আলহ ইসালাম তারা ইতিমধ্যে জান্নাতে অবস্থান করেছিলেন এবং তারা আবার জান্নাতে প্রবেশ করবেন এবং আলসালা সেই সম্পর্কে বলছেন কুরআনে বলছেন এবং আমি আদমকে হুকুম করলাম যে তুমি এবং তোমার স্ত্রী জানাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা ইচ্ছা যা চাও সেখান থেকে খাও পরিতৃপ্তি সহকারে কিন্তু এই গাছের নিকটবর্তী হো না অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে সুতরাং আদম এবং হাওয়া আলহ ইসলাম তারা জান্নাতে ছিলেন এবং তারা আবার সেখানে প্রবেশ করবে এবং শহীদদের ব্যাপারে কি বর্ণনা এসেছে শহীদদের ব্যাপারে এসেছে শহীদ মুসলিম থেকে বর্ণিত হাদিসে মাসরুক থেকে বর্ণিত তিনি বলেন আমরা আবদুল্লাবনে মাসুদ রাদিউতাহকে একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম যেখানে আলাস বলছেন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 এবং এই আয় সম্পর্কে আবদুল্লা ইবনে মাসুদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ এই আয়ের মাধ্যমে কি অর্থ প্রদান করেছেন বা কি বুঝাতে যাচ্ছেন উত্তর ইবনে মাসুদ রাজি বললেন আমি এই সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লামকেও জিজ্ঞাসা করেছিলাম এবং তিনি বলেছেন শহীদদের রুহ তাদের রুহ সবুজ বর্ণের পাখির পেটের মধ্যে স্থাপন করা হয়েছে শহীদদের রুহকে আল্লাহ তাল্লাহ সবুজ বর্ণের পাখির পেটের মধ্যে স্থাপন করেছেন এবং আল্লাহর আরসের নিচে ঝুলানো দীপা মধ্যে তাদের বাসা দ্বীপাধার বা দ্বীপ রাখার স্থান দ্বীপ রাখার আধার অনেকটা আমরা বলতে পারি ঝাড়বাতি মতো যে রাজ্য মহাদাল আড়সের স্থাপন করা আছে এবং সেই দ্বীপাধার হচ্ছে শহীদদের রুহ যার মধ্যে স্থাপন করা হয়েছে সবুজবর্ণের পাখির মধ্যে সেই পাখিগুলোর বাসা হচ্ছে এই দ্বীপাধার যার লস্য মহাতাল আড়সের অবস্থান করছে এবং রাসু সাল্লাম তাদের সম্পর্কে বলেন যে এরা জান্নাতের যে কোনো স্থানে যে কোনো জায়গায় ইচ্ছা মতো অবাধে বিচরণ করতে পারেন পুনরায় তারা এই দ্বীপাধারে ফিরে ফিরে আসেন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 এবং আবদুল্লা ওমর থেকে বর্ণিত রাসিউলাম বলেছেন তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল এবং সন্ধ্যায় তার অবস্থান তার অবস্থান উপস্থাপন করা হয় যদি তবে জান্নাতির মধ্যে তাকে দেখানো হয় তার স্থল মধ্যে হয়। আর যদি সে জাহান্নামী হয় তাহলে তাকে জাহান্নামবাসীদের মধ্যে তার অবস্থান স্থল দেখানো হয় এবং তাকে বলা হয় এটাই হচ্ছে তোমার অবস্থান স্থল কিয়াম দীপসে अल्लाह तुमा के पुनरुत्थान करबरबासी अवस्थाला